বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য অনিশ দেবের লেখা পুরনো দিনের মাছি অনিশ দেবের জন্ম বাইশে অক্টোবর উনিশশো সালে কলকাতায় প্রথম পড়াশোনা হিন্দু স্কুলে পরে উনিশশো সালে প্রথম শ্রেণিতে এম হয়ে ডিগ্রি লাভ করেন সাইন্স কলেজে অধ্যাপনা দিয়ে শুরু কর্মজীবন তাঁর পাশাপাশি চলে সাহিত্যচর্চা প্রিয় বিষয় রহস্য রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান তার রচিত গ্রন্থের মধ্যে বাগানে ঝড় এবং বিজ্ঞানের হরেক রকম উল্লেখযোগ্য आजकल गल्पटी नहींवसाहित्यकुटर थे प्रकाशित शुक्तार एकश एक भूतर गल्प तृत्य खंड प्रधान चरित्रे झुंझुनि एवं रूमका गल्पाठे अयिका एवं मिर गल्पर सूत्रधार अमिदीप शुरू हूरो दिन माछी পিসিমনি বলল কদিন ধরে যেন কি হয়েছে ঘর ছেড়ে একদম বেরোচ্ছে না সময় জানলা দরজা বন্ধ করে বসে আছে তাতার কথায় বেশ অবাক হয়ে গেলাম রুমকা আসবেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি আমি সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া হইচই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সব এসেছে অথচ রুমকা আসবেন না রুমকা আমাদের আপন কাকা নন কিন্তু তার চেয়েও বেশি বাবার কিরকম যেন ভাই হন ওদের বাড়িটা আমাদের খুব কাছেই মাত্র তিন চার মিনিটের পথ একটা পুকুর পেরিয়ে যেতে হয় ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন রুমকাই ছিলেন আমাদের কোচ কাবাডি খেলা হোক কিংবা ব্যাডমিন্টন রুমকা কখনোই পিছিয়ে পড়তেন না তাছাড়া দেশ বিদেশের কত রকম খেলার কত যে খবর নিয়ে মা বা বাপীর তেমন উৎসাহ না থাকলেও রুমকা কথা থেকে এসে একেবারে হই হই কাণ্ড বাঁধিয়ে দিতেন কখনো আমাদের জন্মদিন ভুলে যাননি আমার ডাকনাম ঝিনি কিন্তু রুমকা সব সময় আমাকে ঝুনঝুনি বলে যখন তখন এসে পড়াতে শুরু করে দিতেন কিন্তু ওর কাছে পড়তে কখনো আমাদের খারাপ লাগত না বাপি তো সময় মাকে বলতেন রমনী যতদিন আছে না খানিকটা বেশি চড়া সাদা কালো চুল ব্যাকব্রাশ করে আছড়ানো চোখে মোটা ফ্রেমের চশমা পরনে ফুল হাতা শার্ট হাট ধুতি গত ১০ বারো বছর ধরে আমি আর তাতা মানুষটাকেই একই রকম দেখেছি রুমকা বিয়ে করেনি অল্প বয়সে বিধবা হওয়া দিদিকে নিয়ে থাকেন দিদির কোনো ছেলে মেয়ে ছোট দোতলা বাড়িতে ওরা দুজন আর একজন কাজের লোক সীতাদি রুমকা ঠিক নিয়ম মেনে চাকরি করেননি সবার কাছে যা শুনি মাথা উঁচু করে বেঁচে থাকার মধ্যে একটা আলাদা মজা আছে রে আমার লাইফটা হলো যাকে বলে চিত্ত জেঠা ভয় শূন্য উচ্চ জেঠা তবে এইবার চাকরি ছাড়ার পর রুমকা ঠিক করেছেন স্টেশনের কাছাকাছি একটা দোকান করে বেড়াচ্ছেন সেদিনও রুমকা পড়ার বইটই ছুড়ে ফেলে একেবারে হাততালি দিয়ে লাপিয়েছেন বাচ্চা ছেলের মতন বলেছেন এটা নিয়ে দারুণ ভাবে বুঝলি সেদিন আমি তোদের গান গেয়ে অথচ আজ রুমকা এলেন না টাতাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম কিন্তু ফিরে এসে যা বলল তাতে ভীষণ অবাক হয়ে গেলাম রুমকার কি হয়েছে যে সবসময় জানলা বন্ধ করে বসে আছেন রুমকা কি কোনো ভয় পেয়েছেন যে মানুষটার জীবন চিত্ত জেঠা ভয় উচ্চ জেঠা শির সে ভয় পেয়েছে ঠিক আজ রাতেই রুমকার সঙ্গে দেখা করতে যাব খাওয়া দাওয়া ইত্যাদির পালা যখন শেষ হলো তখন রাত দশটা বেজে গেছে মাকে আর রওনা হলাম রুমকার বাড়ির দিকে বাপি সঙ্গে আসতে চাইছিলেন কিন্তু আমি বারণ করলাম একে তো তাতা যথেষ্ট বড় ক্লাস টেনে পড়ে ও সঙ্গে থাকছে তাছাড়া এই তো কাছেই বাড়ি দরকার হলে সীতাদি আমাদের এগিয়ে দেবে মা টিফিন কেরিয়ারে খাবার দাবার সাজিয়ে দিলেন আর পিসিমুনির জন্য আলাদা বাক্সে মিষ্টি দিলেন পিসিমুনি খুব সাত্বিক মানুষ পূজো, আরচা গঙ্গাজল তার নিত্য সঙ্গী এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ছাতা নিয়ে বেরোইনি এই মাত্র তো দশ পনেরো মিনিটের ব্যাপার তাছাড়া টিফিন কেরিয়ার টর্চ ছাতা সাবধানে ডেঙিয়ে আমি তাতা তুই রুম কাকে আসার জন্য বলেছিলি তাতা বলল না আমি বাড়িতে ঢুকতেই পিসিমনি ওই খবর দিল তারপর বলল তুই ওপরে কি একবার ডেকে দেখ তখন আমি দোতলা ছাদের ঘরে গেছি। গিয়ে দেখি ঘরের জানলা দরজা সব বন্ধ শুধু ভেতর থেকে একটা হুস হুস শব্দ পাওয়া যাচ্ছিলো মনে হলো রুমকারই গলার আওয়াজ তখন আমি রুমকার নাম ধরে ডাকলাম সঙ্গে সঙ্গে হুস হুস শব্দটা থেমে গেল বেশ ভয় পাওয়া গলায় রুমকা চেঁচে উঠল কে কে গলাটা কেমন যেন পিঁকিউলিয়া শোনালো জানিস আমার একটু ভয় ভয় করছিল কোনো রকমে বললাম রুমকা আমি তাতা আমাদের বাড়ি যাবে না অমনি সব চুপচাপ হয়ে গেল কোনো সারা শব্দ পাওয়া গেল না আর আমি আরও দু তিনবার রুমকা নাম ধরে ডাকলাম কিন্তু সেই নো রিপ্লাই তখন আমি ছুটে পালিয়ে এসেছি টাতার কথা শুনে আমার অবাক খাওয়ার ব্যাপারটা আরও বাড়ছিল মাথা ঠিকমতো কাজ করছিল না আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম পুকুরটা জলে জলে টইটুম্বুর অন্ধকারে জল ভালো করে ঠাহর হচ্ছে না দু এক জায়গায় আলোর টুকরো ঠিকরে পড়েছে ব্যাংদের বর্ষা অধিবেশন এখানে আরও জোরদার জলো বাতাসে পুকুর পাড়ের দুটো মাঝারি গাছ এপাশ ওপাস দুলছে। একটু দূরে রুমকাদের বাড়ি অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে বাড়ির কোথাও কোনো আলো চোখে পড়ছে না এর মধ্যেই ওরা সবাই শুয়ে পড়লেন নাকি মনের মধ্যে একটা শিরশিরে অস্বস্তি নিয়ে রুমকাদের বাড়ি পৌঁছালাম ধাক্কা দেবার পর সীতাদি দরজা খুলল করে দিদিমনি তো পুজো করছে ঠাকুরকে শোয়াচ্ছে আর দাদা বাবু বোধাই আমি আর দাতা ভেতরে ঢুকে পড়লাম মিষ্টির বাক্সটা সীতাদির হাতে দিয়ে বললাম এটা পিসিমণিকে দিও বলো আমরা এসেছি রুমকার ঘরে গল্প করছি আর সময় নষ্ট না করে আমরা দোতলার সিঁড়ির দিকে গলাম সিঁড়িতে একটা বাল্ব জ্বলছে তার আলোটা কেমন ঘোলাটে সিঁড়ির অর্ধেক উঠলেই বাড়ির পিছন দিকের অগোছালো বাগানটা দেখা যায় তবে এখন অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না শুধু বাতাসে গাছের পাতার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল দোতলার অর্ধেকটা ছাদ আর বাকিটা রুমকার ঘর অন্ধকার ছাদে আরও গাঢ় একতাল অন্ধকারের মতো ঘরটা এক পাশে দাঁড়িয়ে ঘরে আলো জ্বলছে কিনা বোঝার উপায় নেই কারণ দরজা জানলা সব বন্ধ ঘরে দরজার কাছে গিয়ে আমি রুমকা রুমকা বলে ডাকলাম ধাক্কাও দিলাম কয়েকবার ঘরের ভেতরে বইটই জাতীয় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো তা পিছন থেকে আমার হাত ধরে টান মারল চাপা গলায় বলল দিদি দিদি চল দিদি চল চল দিদি চল চলে যায় ভয় করছো চল দিদি দিদি চল চল আমি ওর কথা গ্রাহ্য না করে আবার ডাকলাম রুমকা রুমকা খোল কোনো সাড়া অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও যখন সাড়া পেলাম না তখন চিচিয়ে বললাম রুমকা আমি আর তাতা তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমার পরীক্ষার রেজাল্টে তুমি খুশি হও নি তাই বুঝি নেমন্তন্লে না কোনো জবাব এলো না ভেতর থেকে তাতা আবার আমার হাত ধরে টান মারলো কিন্তু আমার তখন জেদ চেপে গেছে এমন সময় মেঘ ডেকে উঠল বিদ্যুতের রেখা ঝলসে গেল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আর প্রায় একই সঙ্গে খটাস করে খুলে গেল রুমকার ঘরের দরজা দরজায় দাঁড়িয়ে চিত্ত জেঠা ভয় উচ্চ জেঠা শির মানুষটা কিন্তু আলো ছায়ার মাঝেও স্পষ্ট দেখতে পেলাম ওর মাথাটা বেশ ঝুঁকে পড়েছে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটাকে যে কি অবস্থায় দেখলাম আমার চোখে জল এসে গেল পলকে রুমকা রুমকা আমার হাত ধরে পরম স্নেহে মাথায় হাত বোলালেন বললেন ভিজিসনি তো রুমকার ঘরে ঢুকতেই চট করে দরজা বন্ধ করে দিলেন রুমকা তারপর বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন মাথাটা কিন্তু সামান্য ঝুঁকেই রইল ঘরে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বই দেওয়ালের তাকে খুঁটিয়ে কোন বই পড়তে হলে বইয়ের প্রত্যেকটি পাতা পড়ার সময় মনের ভাব মতামত মন্তব্য এসব লিখে রাখা দরকার তাহলে বইটা মনের দাগ কেটে যায় তাছাড়া পরে বইটা আবার পড়ার সময় ওই মন্তব্যগুলো খুব সাহায্য করবে দেখবি রুমকার এই অভ্যেসটা আমি খানিকটা রপ্ত করে ফেলেছি দেখেছি তাতে সত্যি পড়াশোনার হয়। রুমকার বিছানা নীল রঙের একটা বেডকভারে ঢাকা তার উপরে এদিক ওদিকে ছড়িয়ে আছে চারটে বই একটা হলুদ রঙের পেন্সিল আর একটা সাদা ইরেজার এছাড়া আরও একটা অদ্ভুত জিনিস পড়ে আছে বিছানায় একটা ছোট লাঠি ঘরের ডান দিকের দেওয়ালে ঘেঁষে রাখা একটা মাঝারি টেবিলের ওপরে আমি টিফিন কেরিয়ারটা নামিয়ে রাখলাম চোখের জল মুছে রুমকাকে দেখলাম ভালো করে রুমকার সারা শরীরে কেমন এক অবসন্ন ভাব ফর্সার রং কিছুটা মলিন মনে হল কপালে আর চোখের নিচে ভাঁজও যেন অনেক বেশি পরনের গেঞ্জি আর পাজামা অন্য দিনের মতো পরিপাটি নয় রুমকা আমার দিকে তাকালেন ওর উজ্জ্বল চোখে কেমন এক তো আকুল ভাব আমার বুকের ভেতরটা মুছটে উঠল তা কখন যেন আমার হাত আঁকড়ে ধরেছে বুঝলাম ও ভয় পেয়েছে এই রুমকাকে ও চিনতে পারছে না আমার কাছেও এই কাছে না রুমকা বললেন বসে বস ঘরে একটা টুল একটা বেতের মোড়া আর একটা চেয়ার রয়েছে আমি বিছানায় রুমকার প্রায় মুখমুখি গিয়ে বসলাম তাতা মোড়াটা আমার কাছে টেনে নিয়ে এসে বসল রুমকা একটু হাসার চেষ্টা করলেন বললেন ঝুনঝুনি তোর রেজাল্টের খাওয়া দাওয়া হইচই কেমন হলো। আমি বিছানায় রাখা লাঠিটা দেখিয়ে জিজ্ঞেস করলাম পড়াশোনা করতে তোমার আজকাল লাঠি লাগছে নাকি রুমকা কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলেন আমতা আমতা করে বললেন না রে লাঠিটা নিয়েছি হঠাৎই চুপ করে গেলেন আমার রাগ হল অভিযোগের সুরে বললাম তুমি তো আমাদের সেই ছোটবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছো আর তুমি নিজেই সত্যি কথা বলতে ভয় পাচ্ছ ঠিক করে বলতো তোমার কি হয়েছে ঘর ছেড়ে বেরোচ্ছ না কেন হ্যাঁ দরজা জানলা বন্ধ করে বসে আছো কি ব্যাপার তো তোমার ঘাড বাকিয়ে শক্ত হয়ে বসে রইলেন ছায়া ভয়ার্ত গলায় প্রায় চেঁচিয়ে উঠে বললেনা খুললেই ওগুলো ভেতরে ঢুকে পড়বে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম বিছানায় ডান হাতের শক্ত মুঠ হয়ে তুলে নিলেন লাঠিটা ঘরের চারপাশে অনুসন্ধানী নজর বুলিয়ে নিলেন একবার বিছানায় লাঠিটা রাখার মানে এবার বুঝতে পারলাম আমি কিন্তু লাঠি দিয়ে মাছি তাড়াতে এত মরিয়া কেন রুমকা আমি ওকে সাহস জোগানোর জন্য বললাম মাছিতে এত ভয় পাচ্ছ কেন রুমকা মাছি কি তোমাকে খেয়ে ফেলবে এপাশ ওপাস মাথা নাড়লেন রুমকা তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই বুঝবি না জুনজুনি সাধারণ মাছি নয় মাছি? আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম কিন্তু রুমকা হাসলেন না আমার দিকে ভয়ের চোখে তাকিয়ে চাপা গলায় বললেন মাছি পুরনো দিনের মাছি তার মানে হাতের লাঠিটা বিছানায় রেখে বিষণ্ন হাসলেন রুমকা অস্পষ্ট স্বরে বললেন বললে কেউ বিশ্বাস করতে চাইবে না আমি করব তুমি বলো সব তোমাকে বলতেই হবে কেন তুমি কদিন ধরে এমন করছ কি হয়েছে তোমার আমার যে দুমকা জানেন তাই এমনভাবে উনি বিছানায় গুছিয়ে বসলেন যে আমি বুঝতে পারলাম সব কিছু খুলে বলার জন্য উনি মনে মনে নিজেকে তৈরি করছেন রুমকার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর ভেতরে ভেতরে যন্ত্রণার একটা তোল পাহাড় চলছে আমার ভীষণ মায়া হচ্ছিল আচমকা বাঁচ পড়ার শব্দে আমাদের কানে যেন তালা লেগে গেল মেঘের গুড় শব্দ মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ শুনতে পেলাম ঘরের পাখাটা ফুল স্পিডেই ঘুরছে কিন্তু জানলা দরজা সব বন্ধ থাকায় কেমন একটা গুমোট ভাব তোদের সব বলছি কিন্তু আর কাউকে কথা বলিস না তাহলে ওরা আমাকে সবাই পাগল ভাববে আমি ঘাড় নেড়ে কথা দিলাম তাতা বলল না না কাউকে বলবো না বেশ কয়েকবার ঘরের এপাশ ওপাস দেখলেন রুমকা তারপর হাতে হাত ঘষে কিছু একটা মনে করার চেষ্টা করে থেমে থেমে বলতে লাগলেন আমার বই পড়ার নেশার কথা তো তোরা জানিস আর এও জানিস যে বই পড়ার সময় আমি বইয়ের মার্জিনে পেন্সিল দিয়ে নোট লিখি একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান দি ফার্মার এরকম নোট লেখার অভ্যেস ছিল জানিস ষোলোশো সালে তিনি আরেক ম্যাথামেটিশিয়ান ডায়োফ্যান্টাসের লেখা অরিথমেটিকা নামের একটি বই কিনেছিলেন সেই বইয়ের মার্জিনে তিনি এমন একটি মন্তব্য লিখে গিয়েছিলেন যা থেকে লাস্ট থিওরম নামে একটি উপপাদ্যের জন্ম হয় এই উপপাদ্যটা প্রমাণ করতে অঙ্কবিদদের ৩২৭ বছর লেগে গিয়েছিল থ্রি ইয়ার্স কথা বলতে বলতে আমার মনে হল রুমকা নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছেন তা না হলে উনি মাছির কথা থেকে ম্যাথামেটিশিয়ানের কথায় যেতেন না ঘরের টিউবলাইটের আলো এক পাশ থেকে রুমকার কপালে এসে পড়েছে চকচকে সেই জায়গায় একটা শিরা ফুলে রয়েছে যাকে ফার্মার কথা থাক আমার কথা বলি রুমকা আবার বলতে শুরু করলেন বইয়ের মার্জিনে নোট লেখার জন্য আমি একসঙ্গে এক দজন করে পেন্সিল কিনে রাখি সেগুলো শেষ হয়ে হয়ে যখন একটা পেন্সিলে এসে ঠেকে তখন আমি কলকাতা থেকে আবার নতুন এক দজন পেন্সিল কিনে নিয়ে আসি ঝুনঝুনই তো জানিস ওই কোহিনুর পেন্সিল আমার বরাবরই বেশি পছন্দ কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট পাড়ার পটুয়াটোলার একটা পাইকারি খাতা পেন্সিলের দোকান থেকে আমি সব সময় ওই কোহিনুর পেন্সিল কিনি শুধু পেন্সিল কেন কাগজ ইরেজার এসবও আমি ওই ওই দোকান থেকেই কিনি ठीक सात दिन आगे हमें कैकटा क्जे कलकाम आगे पेंसिलगुल शेष हो गए वही एकटाए तज स्ट्रीट पड़ा इसे ठीक कर लगे पेंसिल के नहीं जा दिन मेघला दोपुर दुटो नागाद पटुआटोलार से दोकान गलमपर जत सब अद्भुत व्यापार शुरू हलो রুমকা থামলেন কপালে হাত বুলিয়ে বোধহয় ঘাম মোছার চেষ্টা করলেন চোখের চশমাটা অকারণেই বার কয়েক নাড়াচাড়া করলেন তা তা কৌতূহলের গলায় জিজ্ঞাসা করল কি শুরু হল রুমকা কয়েকবার ঢোক গিলে বলতে শুরু করলেন দোকানটার নাম গ্লোব কনসার্ন মাঝারি মাপের একটা রংচে সাইনবোর্ডে শৌখিনের ভিড় লেগেই থাকে কাছাকাছি গিয়েই আমি খানিকটা তাজ্জু হয়ে গেলাম দুপুরের মেঘলা আকাশ থেকে অদ্ভুত একটা আলো চারপাশে ছড়িয়ে পড়েছিল সেই অপার্থিব আলোয় দেখলাম দোকানটার সামনের পিচের রাস্তাটা একেবারে পাল্টে গেছে কোথায় সেই ঘানা খন্দে ভরা ময়লা পিচের পথ তার বদলে মসৃণ পরিষ্কার এক সান বাঁধানো চত্বর চোখে পড়ল আমার ওই চত্বরটা ওই গলির তুলনায় মাপে অনেক বড় আমি অবাক হয়ে এ দেখতে লাগলাম ट्राम घर घर बस गाड़ी शब्द रिक्शा सैकेल भान बे स्टल मुटे पथचारी की ওই সান বাঁধানো চত্তরে পা দেওয়া মাত্রই চারপাশের হরেক রকম শব্দ এক পলকে কোথায় যেন মিলিয়ে গেল সব চুপচাপ যেন ভুল করে কোনো উপাসনা স্থল বা মন্দিরে পা দিয়ে ফেলেছি একটু দূরে আমি দোকানটা দেখতে পাচ্ছিলাম তবে গ্লোব কনসারনের সাইনবোর্ডটা চোখে পড়ল না তার বদলে রং ছটা লম্বা একটা সাইনবোর্ড দেখতে পেলাম তার অক্ষর এমনই দুর্দশা যে ভালো করে কিছু পড়া যাচ্ছে না তাছাড়া তাছাড়া সবকিছু কেমন ঝাপসা লাগছিল আমার চোখে দোকানটার দুপাশের নকশা কাটা দুটো থাম আদের গায়ে খোদাই করে কি সব যেন লেখা তবে ইতস্তত ভাবে পা ফেলে দোকানে গিয়ে ঢুকলাম অবাক হয়ে দেখলাম যে দোকানটা খাতা পেন্সিল কাগজ এসবে একদম ঠাসা থাকে সেটা একেবারে খাঁ কা করছে আর মে বেশ রকম লাগছে সামনে পালিশ করা কাঠের লম্বা কাউন্টার কাউন্টারের উপাসে কেউ নেই দোকানের মালিককে আমি চিনি মানে মুখ চিনি পেটে মতো মাথায় টাক ধুতি পাঞ্জাবি পড়েন পান খাওয়ার অভ্যেস আছে তো তাকেও কোথাও দেখলাম না दोकान बराबर देखे तर पेंडुलम घड़ी चोखे पड़ल पैचानो तारे संगे धातु पिंडा झुल से घड़ीटार सब कलकबा একটা কাচের গ্লোবের মধ্যে বসানো ফলে বাইরে থেকেই যন্ত্রপাতির নড়াচড়া কাজকর্ম সবকিছুই দেখা যাচ্ছে ঘড়িটা দেখেই বেশ পুরনো মনে হচ্ছিল পরে বইপত্র পড়ে জেনেছি ওই ঘড়ি কম করেও দেড়শো বছরের পুরনো এগুলোকে বলা হতো ফোর হান্ড্রেড ডেকলক কারণ একবার দম দিলে এই ঘড়ি চারশো দিন চলতো সে সময় এই ঘড়িগুলো ইউরোপ আর আমেরিকায় খুব পপুলার ছিল এত পুরোনো পেন্ডুলাম ঘড়ি এই দোকানে কোথা থেকে এলো খেয়ে জানে তাছাড়া দোকানেও তো কাউকে দেখতে পাচ্ছি না বেশ কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে কেটে গেল তারপর আমি দু তিনবার বলে হাঁক মারলাম কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না আর কাউকে দেখতেও পেলাম না আমি এ বাসোপাশ নজর চালিয়ে দোকানদারকে খুঁজছি হঠাৎই দেখি ঢেঙ্গা মতন একজন মানুষ কাউন্টারের উপাশে আমার মুখোমুখি দাঁড়িয়ে এই মানুষটা কোথা থেকে আচমকায় সে উদয় হলো তা বলতে পারব না তবে একে আমি আগে কখনো দোকানে দেখিনি লোকটির বেশ লম্বা রোগা গাল দুটো বসে গিয়ে দুটো কর্ত তৈরি হয়ে গেছে আর কপালে অনেকগুলো ভাঁজ মাথায় চুল প্রায় নেই বললেই চলে चोर चोखे सत्तर बरने घ रंगा सैटीनर फुल हाथ जमे बुकर बातमे शाड़ी नेमे ग আর চওড়া পার শান্তিপুরি ধুতি বেশ যত্ন করে কোচানো লোকটির কোটা মুখ আর হাত বেশ ফ্যাকাসে যেন হোয়াইট ওয়াশ করা ঠোঁট জোড়া টুকটুকে লাল সে বিড় বিড় করে কি যেন বললো আমাকে কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না জানিস शुदू देखल जीव और मुखर भेतर ठोटर मतटके लाल जानल आलता गिले लोकटी घिरे अद्भुत एक आबछा कूआशा नड़े चढ़े बेड़ा और बर्षार गुमटर मध्यू शीत शीत कर আমি হতভম্ব চোখে মানুষটাকে দেখছিলাম লোকটি যেন হাওয়াই ভেসে আমার কাছে আমাদের দুজনের মাঝে তখন শুধু ওই কাঠের কাউন্টার লোকটির ঠোঁট নড়ে উঠল আবার বোধ জিজ্ঞেস করলো কি চাই আমি ইতস্তত করে এক আমার কানে এই কয়েকজন মহিলা দোকানের আড়ালে কোথাও বসে বুক চাপড়ে মরা কান্না কাঁদছে সে কান্না ভারী অদ্ভুত কারণ কান্নার এক একটা টান প্রায় দু দিন মিনিট করে চলছে তার মাঝে দম নেবার জন্য কেউ একটু শব্দের সঙ্গে সঙ্গে খোল করতালের শব্দ হালকাভাবে কানে এলো আর সেই সঙ্গে এলরুর মতো গন্ধ যেন টের বৃদ্ধ দোকানদার পেনসিল নিয়ে আসার জন্য দোকানের পিছন দিকে কোথায় যেন মিলিয়ে গেল তখনই দোকানের ভেতর দিকে মেঝেতে কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা আমার নজরে পড়ল রুমকা দম নেবার জন্য একটু থামতেই আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম কিসের খাঁচা রুমকা রুমকা দীর্ঘশ্বাস ফেলে বললেন জানি না তবে তার ভেতরে কিছু একটা ছিল কারণ সেটা নোর ছিল খাঁচার ফাঁক ফোকর দিয়ে বোধ হয় মাথা বাড়াচ্ছিল কালো কাপড়টা বার বার এদিক ওদিক উঁচু হয়ে উঠছিল ভেতর থেকে একটা ফোস ভোস শব্দ আর শব্দ শোনা যাচ্ছিল কিন্তু কিন্তু আগেই বলেছি প্রত্যেকটা শব্দ কেমন ফা পা তার অদ্ভুত এক প্রতিধ্বনিময় রেশ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল একটু পরেই দোকানদার কাউন্টারের কাছে এলো তার মুখ আরো বিবর্ণ আরো ভাবলে সীন মুখ দেখে বোঝা যায় কান্না টান্নার শব্দ সে মোটেও শুনতে পাচ্ছে না অথবা শুনতে পেলেও আমল দিচ্ছে না লক্ষ্য করলাম তাকে ঘিরে এখনো সেই রহস্যময় কুয়াশা আর সেই সঙ্গে একটা নতুন জিনিস চোখে পড়ল চার পাঁচটা ডুমো ডুমো নীল মাছি তার মাথার কাছে ভন করছে কখনো মুখে চোখে এসে বসছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটা মোটেই মাছিগুলোকে তাড়াচ্ছে না ওগুলো মুখের ওপরে বসে আছে তো বসেই আছে মাছি কোথাও যাচ্ছে না লোকটার মুখের ওপর বসে আছে তো বসেই আছে লোকটা তাড়াচ্ছে না মাছিগুলো বসে আছে কি করে সম্ভব বল আমার দিকে আমি টাকা দিতেই ঠোঁট বেকিয়ে সামান্য হাসল এই টাকা চলবে না নিয়ে যান না লোকটার কথা আমি শুনতে পাইনি দেখেছি আর তাই থেকেই হয়তো কথাগুলো আন্দাজ করে নিয়েছি সে যাই হোক পেন্সিলগুলো গুলো মুঠো করে হাতে নেওয়া মাত্রই আমি একটা ধাক্কা খেলাম নীল রঙের বরফের মতো ঠান্ডা কোহিনুর পেন্সিল নীল রঙের হয় বলেও কখনো শুনিনি আমি হঠাৎই ভয় পেয়ে গেলাম দোকান ছেড়ে রওনা হয়ে গেলাম চটপট আমি বহুদিনকার চেনা রাস্তায় দাঁড়িয়ে আছি ওই তো লোক ওই ওই তো ট্রাম বাস গাড়ি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ওরা তো সবাই আছে সেই রাস্তায় সে একটু আগে একটু আগে কথার মাঝে একটু ফাঁক পেয়েই দাতা জিজ্ঞেস করল আচ্ছা রুমকা পিছন দিকে তাকিয়ে দোকানটা দেখতে পেলে না রুমকা বিমড়ভাবে মাথা নাড়লেন তারপর বললেন দেখতে সব কিছু আগের মতোই কিন্তু কোথাও কোনো সানবাধা তো চত্বর নেই পুরোনো দোকান লম্বা সাইনবোর্ড নকশা কাটা থাম কিছুই চোখে পড়লো না আমার যেন গোটা ব্যাপারটাই আমার মনের ভুল আমার মনের ভুল গোটা ব্যাপারটা রুমকার শেষের দিকের কথাগুলো বিড় করে বলছিলেন কান পেতে বেশ কষ্ট করে শুনতে হচ্ছিল আমি রুমকার কথায় সায় দিয়ে বলে উঠলাম ঠিক ধরেছো তুমি গোটা ব্যাপারটাই তোমার মনের ভুল রুমকা মাথা নাড়লেন বললেন না রে মনের ভুল নয় এর অন্তত দুটো প্রমাণ আমার হাতে রয়েছে কি প্রমাণ এক একরখা গলায় জিজ্ঞেস করলাম আমি পেন্সিলগুলো তোরা একবার দেখ তাহলেই খানিকটা বুঝতে পারবি এই কথা বলে রুমকা দেওয়ালের তাকে রাখা দুথাক বইয়ের ফাঁক থেকে কয়েকটা নীল রঙের পেন্সিল বের করে আমাদের চোখের সামনে মেলে ধরলেন পেন্সিলগুলো নতুন এখনো কাটা হয়নি রুমকা বলল কোম্পানির নামটা পড়ে দেখ আমি আর তাতা ঝুঁকে পড়ে নামটা পড়লাম এফ এন গুপ্ত অ্যান্ড কোম্পানি कथा क्रिटिस चालू छुप्त क्या पेंसिल कम पक्षे चल्लिश बचर हलो बजार के उठे गे दोकनेसिल पवार कथा न তাছাড়া কি রুমকা কোনো উত্তর না দিয়ে কয়েকটা করে পেন্সিল আমার আর তাতার হাতে দিলেন ওগুলো ধরা মাত্রই আমরা চমকে উঠে একটা ভয়ের শব্দ করে ফেললাম ওগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিলাম বিছানায় পেন্সিলগুলো যেন বরফ দিয়ে তৈরি এটাই বলতে চাইছিলাম সেই দিন থেকেই এই পেন্সিলগুলো এইরকম কন কনে ঠান্ডা এটাই একটা প্রমাণ যে ব্যবহারটা আমার মনের ভুল নয় শব্দে মেঘ ডেকে উঠল বাইরে বৃষ্টির শব্দ কয়েক গুণ বেড়ে গেল যেন রুমকার টেবিল ঘড়িতে রাত প্রায় পোনে এগারোটা আমরা বাড়ি ফিরব কি করে কে জানে মা বাপি নিশ্চয়ই চিন্তা করবেন কিন্তু রুমকার দিশেহারা মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছিলাম না তাটা ফস করে জিজ্ঞেস করে বসল নোড়ে চড়ে বসলেন চোখ থেকে চশমাটা খুলে নামিয়ে রাখলেন বিছানায় আঙুল দিয়ে বেশ কয়েকবার চোখ ঘশলেন নাকের গোড়াটা মাসাজ করলেন তারপর শূন্য দৃষ্টিতে ঘরের সিলিং এর দিকে এপাশ ওপাশ তাকিয়ে তা তার প্রশ্নের জবাব দিলেন তুমি যদি ভুল না দেখে থাকো তাহলে সেই অদ্ভুত দৃশ্যটা কি মানে হতে পারে বলো একটা কিছু মানে তো নিশ্চয়ই থাকবে তাই না রুমকা মাথা নাড়লেন একমত হয়ে চশমাটা চোখে দিয়ে আর আড়মোড়া ভেঙে একটু অন্য রকম ভাবে বসলেন তারপর বললেন সেদিনের ব্যাপারটা নিয়ে আমি বোধহয় কম করেও কয়েক হাজার বার ভেবে ভেবেছি রেঝুনি তাতে যে মানেটা বারবার বেরিয়ে আসতে চাইছে সেটা খুব একটা ভালো নয় শুনলে তোদের মন খারাপ হয়ে যাবে আমি জেদি হক তাহলে শোন আমার যা মনে হয়েছে বলছি রুমকা ধীরে ধীরে বলতে শুরু করলেন আমাদের মহাবিশ্বে যে সময়ের স্রোত তারই কোথাও একটা গরমিল হয়ে গিয়েছিল সেদিনের সেই মেঘলা দুপুরে এ ধরনের ব্যাপারকে অনেকে টাইম স্লিপ বলেন এই টাইম স্লিপের জন্যই হয়তো সেদিন হঠাৎ করে আমি উনিশশো সালে স্থাপিত হয়েছে এমন একটা দোকান ঘর দেখে ফেলেছিলাম দোকানটা সবকিছুই অন্তত পঞ্চাশ ষাট বছরের পুরোনো ওই দোকানদার পেন্সিল খাঁচা মাছি সবই পুরনো আমলের বলতে ঘটনা চক্রে এখনকার সময়ের সঙ্গে পুরনো সময়ের একটা যোগাযোগ হয়ে গিয়েছিল তাহলে কি বলতে চাও পঞ্চাশ ষাট বছর আগে ওই দোকানটার জায়গা ওই রকম একটা পুতুড়ে দোকান ছিল আমি প্রথমটায় তাই ভেবেছিলাম তাই ও পাড়ায় গিয়ে খোঁজ খবর কিছু বলতে পারেনি শুধু এটা জেনেছি এখনকার দোকানটা মাত্র আঠেরো বছরের পুরনো তার আগে ওখানে একটা চীনে লন্ড্রি ছিল আচ্ছা রুমকা মাছিগুলো ওরকম ভাবে উঠছিল কেন এমনিতে তো মরা মানুষের মুখে ওরকম নয় তবু তোরা যখন জোর করছিস তখন বলি আমার ধারণা ও দোকানদার ভদ্রলোক ঠিক কান্নাকাটি আর খোল করতালের শব্দ ভেসে আসছিল সেই সঙ্গে ওই অগরুর গন্ধ কুয়াশা আর মাছি সব মিলিয়ে আমার মন বলছে ओ लोकटार साधारण मानूषा ठोट और मुखर भेतर टकते कलो कपड़े ढाका अंदाज करते क्यों जत ही बेपार नहीं भावि আমার ভয় করতে থাকে সময়ের বিশাল একটা ফারাক ডিংয়ে কিছুক্ষণের জন্য যোগাযোগ হয়েছিল পুরনো সময়ের সঙ্গে সেখান থেকে কেবন করে জানি না পেন্সিলগুলো আর মাছিগুলো চলে এসেছে আমার কাছে এই দুটো প্রমাণ সব সময় আমাকে ওই মেঘলা দুপুরটার কথা মনে করিয়ে দেয় তাছাড়া তোরা তো জানিস কমাস ধরে আমি একটা দোকান খোলার কথা ভাবছি দোকান খোলার পর আমি থাকবো কাউন্টারের ওপাশে দোকানের ভেতর তখন টাইম স্লিপের দুর্ঘটনায় কোনো আগামী দিনের খদ্দের হয়তো এসে দাঁড়াবে আমার দোকানে এক ডজন পেন্সিল চ হঠাৎ জানিস যখন আমি এসব কথা ভাবি তখন কিরকম পাগল পাগল লাগে মনে হয় মনে হয় আমি হাত তোমার কিচ্ছু হবে না রুমকা অবসন্ন গলায় বললেন ভুলতে হয়তো পারতাম কিন্তু পারছি না শুধু মাছিগুলোর জন্য ওরা সুযোগ বেলেই আমার কাছে চলে আসে আমি চুপ করে রইলাম শুধু ভাবলাম রুমকার কোথাও ভুল হচ্ছে না তো মাছিগুলো হয়তো সাধারণ মাছি পুরনো দিনের মাছি নয় তুই কি জানি। সেই জন্যই তো বললাম কাউকে এই গল্প বলিস না তাহলে সবাই আমাকে পাগল ভাববে আর এই সত্যি ঘটনা কেও ভাববে গল্প রাত হয়ে গেছে তোরা এবার বাড়ি যা সীতাকে বল তোদের গিয়ে দেবে কোন তো ছাতা টাতা কিচ্ছু আনিস নি একেবারে যে ভিজে যাবি নিচে দিদির কাছ থেকে বরং একটা ছাতা নিয়ে যা আমি তোদের টিফিন ক্যারিয়ারের খাবারগুলো একটু চেখে দেখি আমি আর তাতা উঠে দাঁড়ালাম মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে আমাদের সঙ্গে ঘরের দরজার কাছে এগিয়ে এলেনরজা খুলতেই বৃষ্টির ফোটা মেশানো জোল হাওয়া ঢুকে পড়ল ঘরের ভেতরে আকাশে বিদ্যুৎ চমকে উঠলো আঁকা বাকারে খায় আর একই সঙ্গে রুমকা একটা ভয়ের চিৎকার করে উঠলেন আমি আর ঘুরে তাকালাম রুমকার দিকে একটু ভালো করে নজর করতেই টিউবলাইটের আলোয় চকচকে নীল মাছিগুলো আমরা স্পষ্ট দেখতে পেলাম চারটে কি পাঁচটা ডুমো ডুমো মাছি রুমকার মাথা তারা মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে মাছিগুলোর ছোঁয়া থেকে বাঁচতে ঘরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে দেখো এক তাড়িয়ে দিচ্ছি মাছিগুলো তাড়াতে গিয়ে আমি হাঁপিয়ে পড়ছিলাম কিন্তু তখনও ভয় পাইনি মাছিগুলো সাধারণ মাছির তুলনায় একটু বড় এই যা তার বেশি কিছু নয় কিন্তু হঠাৎ হাত নাড়তে গিয়ে দুটো মাছি আমার হাতে লাগল আর তার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল শরীরের ভেতরে একটা বরফের স্রোত বয়ে গেল বুঝলাম রুমকা একটু ভুল বলেননি হলো সত্যি দিনের মাছি আমি আর শইতে পারলাম না চিৎকার করে কেঁদে উঠলাম বিকট শব্দে বাজ পড়ল বাইরে দাদা টুকরে উঠে ছুটে এসে জাপতে ধরলো আমাকে শাড়িতে মুখ খুঁজে भेजा और ताकी ये देखी, तीन माछी और मुखेर बसि पड़े रूमका के ठीक से दानदार ट मत लागे সাসপেন্সে আজ শুনছিলেন পুরনো দিনের মাছি রচনা অনিশ দেব গল্প পাঠে এবং ঝুনঝুনির চরিত্রে অয়ন্তিকা রুমকা এবং বৃদ্ধ দোকানদারের ভূমিকায় মীর তাতার চরিত্রে সোমক সীতাদির ভূমিকায় শ্রী। সমবেত কণ্ঠে শ্রী গোধূলি এবং রায় গল্পের সূত্রধার আমি দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদ্বীপ পর্ব অগ্নি ও সমক। বিশেষ সহযোগিতায় গোধুলি মির্চি নাইনটি এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ প্রকাশক দেব সাহিত্য কুটিরকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল অনিশ দেবের লেখা পুরনো দিনের মাছি আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স